শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রীম কথিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুচ্ছ কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে এক একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাঁক ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ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 ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মণি আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কত দিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পরার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবা দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে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 যে সাধন ভজন করছে পূজা জপ ধ্যান নামগুণ কীর্তন করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার খর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে একজন কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি নেতি নেতি শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহ এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ বিশেষরূপে জানা হয় নাই আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় সে সিদ্ধ যে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ যিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাঁকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য, সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীরও দাস্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে বাৎসল্য যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে নুনি হাতে করে বেড়াতেন মধুর যেমন শ্রীমতীর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 খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায় খুব ন্যাবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী গোপীরা প্রেমন্মত্ত হয়ে বলতে লাগল আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক একদৃষ্টে চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায় মণি ভাবিতেছেন যে সে তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্জামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মনি আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না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 ছেলে অনেক দৌড়দৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়েছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপিনী মার শরণাগত হতে হয়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 তাঁকে প্রসন্ন শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালা কি নয় আমি মার দাসীভাবে সখীভাবে দুই বছর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকে স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদন করবে এটি বীর ভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসঙ্ক ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়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 आमी एक राम चिंता करी